শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ আঠারশ খ্রিস্টাব্দ মার্চ মাস পঞ্চম পরিচ্ছেদ মাস্টার বিনীতভাবে ঈশ্বরে কি করে মন হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয়কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ध्यान कर मने को बोनेदा सदसार कर ईश्वरी सत् किना नित्य वस्तु और सब असत्नाचार करते अनित बस्तु मन थ्यागर मास्टर बनीत भाव संसारे कम श्री रामकृष्ण सब क्ज करन ईश्वरीे राखबे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 থাকবার জায়গা হয় এই পর্যন্ত ভগবান লাভ হয় না তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না এর নাম বিচার বুঝেছো? মাস্টার আজ্ঞা হ্যাঁ প্রবোধচন্দ্রতায় নাটক আমি সম্প্রতি পড়েছি তাতে আছে বস্তু বিচার শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বস্তু বিচার এই দেখো টাকাতেই বাকি আছে আর সুন্দর দেহেই বাকি আছে चार कर सूंदर देहे केवल हाड़ मंस चर्बी मलमूत्र ये सब वस्तुते मानूष ईश्वर केड़े क्यों मन दे क्यों ईश्वर के भूले जाए मास्टर ईश्वर के कि दर्शन करा जाए श्री रामकृष्ण हाँ अवश्य करा जाए निर्जने वास नाम गुण गान बस्तु विचार यब उपाय अवलम्बन करते हैं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 কেমন কালি থাকতে পারে মন যদি একান্ত হও জবা বিল্ল দল লও, ভক্তি চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও ব্যাকুলতা হলে অরুণুদয় হল তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন তিন তান একত্র হলে তবে তিনি দেখা দেন বিষয় বিষয়ের উপর মায়ের সন্তানের উপর আর সতীর পতির উপর তান। এই তিন টান যদি কারো সঙ্গে হয় সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে কথাটা এই ঈশ্বরকে ভালোবাসতে হবে মা যেমন ছেলেকে ভালোবাসে সতী যেমন পতিকে ভালোবাসে বিষয় যেমন বিষয় ভালোবাসে এই তিন জনের ভালোবাসা এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ হয় ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই